السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شما أنت داشتبون دورو كاتشي جزيخاني بشري آماد رنشان دیکسين شبه كيش حادو شبه چتاناتشي داشتبون دامراه الله سنوك ورسلام امام ابو جفر طحوية رحمة الله علی رجيت و بيان اعتقاد اهل سنوالجما اهل سنوالجما ترعقيدر برنان اكتب ت জান্নাত এবং জাহান্নাম নিয়ে তিনি বলেছিলেন যে জাহান্নামের কারা চিরস্থায়ীভাবে সেগুলি আলোচনা করেছেন গতপর আমরা বিস্তারিত আলোচনা করেছি যে যারা শিরিক করবে কুহুরি করবে মুনাফেকা থাকবে এবং যারা অহংকার করে আল্লাহর আল্লাহ তালার দেয়া বিধানকে মানতে অস্বীকার করবে এবং যারা মানুষকে পদভ্রষ্ট করবে এবং যারা আল্লাহর শরীয়তকে মেনে নিবে না কোনোভাবেই তারা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব। एम किसु लोक सम्पर्केानो हो चिरिब जहाान नाम उल्लेख कर आलोचना कर चिर जहां नामे जाने में जा करीम आल्ला बस किसु बचु श्रेणी लोक देखिदिष्ट भावे अमुक अमुक नाम धरे आल्ला तला जहां घोषणा कर तब मध्य देखते पाई मुसा आल सलास्लमर समय फेराउन छो तर सम्पर्केल्ला तला নিজে জাহান্নামের কি হবে অনুরূপ ভাবে আল্লাহ নূ আলাতম ইস্ত্রি নূ আলহ সালাম ইস্ত্রী এবং লুত আলহ সালাম ইস্তির ব্যাপারেও বলেছেন যে তারা জাহান্নামী হবে আল্লাহ বলেছেন ضرب الله مثلا للذين كفروا راته نوح و امراه لوط الله تعالی উদাহরণ দিচ্ছেন তাদের যারা কুফরি করেছে কুফরি করেছে এদের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা এর মধ্যে ইমরাত تحت عبدين من عبادنا صالحين তারা দুজনেই আমার দুজন নেককার বানদার অধীন ছিল অর্থাৎ ফখআনাত তাহমা তারা তাদের দুজন সাথে খেয়ানত করেছে এই খেয়ানত খেয়ানথ জাউজিয়া বলে পরিচিত বা কোনো ব্যবিচারজনিত খেয়ানত নয় বরং এটা হচ্ছে তারা ইমান না এনে তারা কুফুরি করে খেয়ানত করেছে নবীদের আহ্বানের সাড়া না দিয়ে বরং তারা অন্য সময় কাফেরদেরকে নবীদের বিরুদ্ধে ললিয়ে দিত তাদের খোঁজখবর জানাতো এটা হচ্ছে খেয়ানত ফখা নাত তাহমা তারা দুজন খেয়ানত করেছে ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লা সইয়ান দুইজন নবী এই তাদের স্ত্রীদের ব্যাপারে কোনো কাজে লাগেননি অর্থাৎ দুইজন নবী কোনোভাবে তাদের স্ত্রীদের যে অপরাধ সে অপরাধের অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি তাই অপরাধের সাজা যে হবে সে সাজার কোনো প্রতিকার তারা করতে পারেননি পারবেন না ওয়াকইলাদ খুলান না রা আর বলা হয়েছে যে প্রবেশ করো জাহান নামে যারা জাহানামে প্রবেশ করে তাদের সাথে অর্থাৎ এইখানি হচ্ছে মূল উদ্দেশ্য যে এরা দুজন জাহান নামে যাবে একজন হচ্ছে ইমরাতে লুত একজন হচ্ছে ইমরাতে ন নহের স্ত্রী এবং লুতের স্ত্রী দুজনে জাহার নামে যাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআনকারীমা আল্লাহ তালা অনুরূপ হবে এবং তার স্ত্রীর কথা ঘোষণা করেছেন যে তারা জাহান্নামে যাবে আল্লাহ তালা বলেছেন তাব্বা ইয়াদা আবি ইলাহ তাব্বা ধ্বংস হয়েছে আবুল আহাবের এবং সেও ধ্বংস হয়ে গেছে মা আগনা হুমা লুহামা কাসাব তার সম্পদ তার কোনো কাজে লাগেনি এবং যা সে অর্জন করে তার কোন আগুন লেলিহান শিখা বিশিষ্ট আগুন ওমর হাম্মা লাল হাতাব আর তার স্ত্রী সেখানে যাবে যাহার নামে দগ্ধ হবে হাম্মা হাতাব दुण दुण दुण दुण दुण से हे हामाला तब अर्थात लाकड़ी बहन करी लाकड़ी बहन दो अर्थ आज साधारण लाकड़ी बहन करते खराब रूप हिसाब से मानुष्ट लाकड़ी दिए क्षतिग्रस्त करत काट जिन दिए सब अर्थ शुद्ध फिजी दियालम्बी मसद तरह गलाय थे पाकान रसि पाकानो रसि थक गलायटा दिए निक्षेप कर তার শাস্তি দেওয়া হবে দুনিয়ার বুকেও শাস্তি হতে পারে আখড়ার বুকে এ দ্বারা বোঝা যাচ্ছে রসোল্লাহ সালাম কথা ঘোষণা করেছেন তিনি বলছেন তার শিরোস্তাই জাহান নামে হবে তার মধ্যে তিনি বলছেন আমরিবনে আমি আমের আল তার সম্পর্কে রসোলা সাল্লা বলেছেন যে তিনি তাকে দেখেছেন জাহান নামে তার অন্তর সমূহ তার আতকে অর্থাৎ তার শরীর তার শরীরে যে সমস্ত প্যাটের ভিতরে নাড়ি ভুড়ি আছে এগুলোকে সে টেনে বেড়াচ্ছে জাহান্নামের মধ্যে সে টেনে বেড়াচ্ছে এবং সবাই কষ্ট দিচ্ছে বিভিন্ন হাদিস্তা এসেছে অন্তপ্রাপের রসুল্লাহ বলেছেন যে আম্মারকে যে হত্যা করবে সেও জাহান্নামে যাবে আম্মার রাজন সম্পর্কে রসুল বলেছেন হাদিস রসুল্লাহ বলেছেন কাতুল আম্মার ও সাহালিবিন্নার আম্মার এবং যে ব্যক্তি তার জিনিসপত্র নিয়ে যাবে সে জাহান নামে যাবে অর্থাৎ তার শরীরের অংশটা নিয়ে যাবে বা শরীরের শরীরের অস্থিত যে সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে যাবে সেও জাহান্নামে যাবে তাহলে কোরআন মহাদিসে কিছু লোককে সুনির্দিষ্টভাবে জাহান্নামে জাহান্ন বলে ঘোষণা করা হয়েছে অনুরপে আল্লাহ তালা কোরআনের কারিমে হামান কেউ বলেছেন যে এর জাহান্নামে যাবে কোরআন কারিম বিভিন্ন জায়গাতে কারা কারা জাহার নামে যাবে আল্লাহ তালা বলে দিয়েছেন বিশ বিষুর শির বাদেও কিছু কিছু লোকের নাম ধরে আল্লাহ তালা জাহান্নাবী বলে ঘোষণা করেছেন দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম কারা চিরস্থায়ী জাহান্নামে তাদের তোর মধ্যে কোরআনকারী আল্লাহ তাল্লাহ যাদের জাহার নামে যাবে ঘোষণা করেছেন স্থায়ীভাবে তাদের বলছেন তাদের মধ্যে রয়েছে এমন জিনগুলো যে জিনগুলো কাফের কাফের জিনগুলো ইমানদার জিনগুলো জাহার নামে চিরস্থায়ী থাকবে না যদি তাদের গুণা গুনার থেকে ইমান থাকে আর গুণা থাকে তাহলে তারা আজাব ভোগ করে জান্নাতে যাবে কিন্তু অথবা আজাব ভোগ করবে না আজাক ভোগ করবে না এটা হলো হাদিস দেওয়ার প্রমাণিত জানাতে যাওয়ার কথা অনেকে বলেছেন জানাতে যাবে অনেক কথা যাবে না সেটা আমরা আলোচনা করছি না অর্থাৎ যেহেতু মুখতাল হিমাস আলাহ কিন্তু জাহান্নামে যাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে কোরআনে করিমার সাহাদিসে আসছে যে যারা কাফের জাহান্নামীদের মধ্যে জিনদের মধ্যে যারা কাফের হবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে কোরআনে করিমা আল্লাহ তালা বলেছেন ওমা খাল জিন্না আল ইনসা বুদুন জিন এবং মানব এবং জিনকে শুধুমাত্র আমার অ্যাবতের জন্য আমরা সৃষ্টি করেছি কেয়ামতের দিন আল্লাহ তালা জিন এবং মানব উভয়কে একত্রিত করবেন আল্লাহ তালা বলছেন যেদিন আল্লাহ তালা একত্রিত করবেন জমা করবেন সবাইকে সেদিন আল্লাহ তালা বলবেন হে জিন সম্প্রদায় তোমরা তো মানুষদেরকে অনেক বেশি পদভস্ট করেছিল অর্থাৎ সবাইকে একত্রিত করবেন অনায়েত আল্লাহ তাআলা বলেন ফা রব্বিকা লানহসুরনাহুম ওয়াশ শায়াতিন সুম্মা লানহদুরাহুম হাওলা জহন্নামিল দিসিয়া apna rabe shapot kore bolchi lanahshuranam oboshyo amra taderke hasorko ekotito korbo oshshayatin ebong shaitan derke ortat duniyar bukke kafer shayt kafer manob jishomosto taderke ekotito korben washayatin ebong shaitan derke allah taala ekotito korben summalanahduranahum haula jahannamil disiya নত জানো অবস্থায়thumbalananzi'an naminkul lashiya tin ayu mashaddu ala arrahman yatia tarpor obosshoi amra prottek dol theke jara rahmaner upor beshi sobcheye beshi sarkash bidruhi taderke amra alada kore felbo summanalahnu alamu bil ladina hum aula bihasiliya tarpor obosshoi amra jani tader moddhe ke shekhane dagdohar beshi upojukto seta amra jani shebhabe taderke jahanname nikhep kora hobe qur'an karim allah taala জিনদের কা জিন্দের মধ্যে যারা কাফ কুফুরি করবে কাফের হবে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওদু হুলু ফি উমামিনার প্রবেশ করো তোমরা কাহে কাফেররা তোমরা প্রবেশ করো এমন জাতির ভিতরে যারা তোমাদের আগে চলে গেছে জিন এবং মানবের মধ্যে যারা জাহার নামে চল জাহার নামে আসে তাদের মধ্যে তোমরা প্রবেশ করো এ হচ্ছে যে জিনদের মধ্যে যারা কাফের হবে তারা জাহার নামে প্রবেশ করবে আল্লাহ আল্লাহালা কোরআনে করিমে বলেছেন ওয়া লাও ইসতাকামু আলাত-তরিকাতাল আসকায়নাহুম মা আনগাদাকা যে যদি তারা শরীকবায় না চলে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন সে বলেছেন এই আয়াত আল্লাহ তলা এই আয়াতে বলেন যে তারা জাহান্নামে কি অবস্থা থাকবে বলেছেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন সেখানে তাদেরকে এবং যারা অবদষ্ট যাবত ইবলিশালার সেই নির্দেশনা বাস্তবায়িত হবে তিনি বলেছিলেন যে তিনি বলেছেন ওয়াদা করেছিলেন এই যে ওয়াদা তিনি পূর্বে করেছেন যেটা তিনি বাস্তবায়ন করবেন এই জন্য আল্লাহ তালা বলছেন ওতাম্মত কালিমতো রব্বি কেলা জাহান্ন জিন্নতে যখন তিনি জিনদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন যারা কাফের অনুরূপভাবে মানব জাতির মধ্যে যারা কাফে তা জাহা নামে প্রবেশ করাবেন আল্লাহর সেই ঘোষণা অবশ্যই আমরা পরিপূর্ণ করবো সম্পূর্ণ হবে আর যথার্থ হয়ে গেছে তাদের উপরে আল্লাহর বাণী প্রতিফলিত হবে বাস্তবায়িত হবে তাদের উপরে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে जरा ते पूर् चले ग जीन और इंसर मध्य अर्थात जहां नामे जा गे तरह मध्य परिगणित हो जहां नामे चिरस्थायी भावे इल्ला दिए दर्शक बुरा एन आलोचना करते चाची एम किसू समय सम्पर् जरा जहां नामे चिरस्थायी भावे थकबे जार नाम जहां नाम चिरस्थायी थको तबादा जहां नामे जाने कैरिमे घोषणा कर साम हादी घोषणा कर सम्प्रदाय जरा जरा जहां नाम प्रवेश करें ताफी तेजर आल्लर सातम सीरिकी करें तुफुरी करी बड़ कुफर लिप्त छा बड़ नेफा खाते लिप्त छाई तीन टी जिन तरह मे मोटे पावे ना क्यों गुणापराधे अपराध कर कारण तरह नेकर फलरारे बदर फल्ला भारिगे इस समस्त लोकगुलो जहाार नामे जाए आल्लाह जाना कारा क्योंकि एक बिराट गोष्ठी जहां नामे जा তারপর তারা বের হয়ে আসবে আল্লা তালার কিছু ন্যাকার সুপারিশের মাধ্যমে তারা বের হয়ে আসবে এবং কিছু মানুষ বের হয়ে আসবে আল্লাহ তালার একান্ত রহমতের কারণে তিনি তিনি তাদের বের করে নিয়ে আসবেন যারা কোনো কল্যাণকর কিছু করেনি তিনি শুধু জানান তাদের ইমানের বিষয়টি এই জন্য তাদেরকে সেখান থেকে বের করে আনবেন তবে দ্বিতীয় এমন একটি শ্রেণী আছে যারা জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামে শিরস্থায়ীভাবে নয় জাহান্নামে যাবে তাদের খারাপ আমলের কারণে খারাপ আমলের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা সেখানে তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর বদের পাল্লা ভারী হলে তাদের জাহার নামে দেওয়া হবে সেখান থেকে সুপারিশকারী আল্লাহর পক্ষ থেকে যারা সুপারিশ করবে তারা সুপারিশ অথবা আল্লাহ তালার একান্ত রহমত তারা সেখান থেকে বেড়ে আসবেন আমরা এখানে উল্লেখ করবো এমন কিছু সম্প্রদায় সম্পর্কে যাদেরকে আল্লাহ তালা জাহার নামে যাওয়ার পর দিয়েছেন যে এরা জাহান্নামে যাবে এরা জাহার নামে গেলে চিরস্থায়ী সেখানে থাকবে এটা নয় হ্যাঁ কেউ জাহান্নামে যাওয়া ধমক খেয়েছেন আল্লাহ তালার ইচ্ছা করলে তাদেরকে ধমকের মাধ্যমেই মাফ করে দিয়ে জানা দিতে পারেন আবার কাউকে আল্লাহ তালা জানাতে জাহান্নামে দিবেন দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন এই সবই আল্লাহ তালার খাস রহমতের অধীন এদেরকে বলা হয় মেসিয়া অর্থাৎ আল্লাহর ইচ্ছার অধীন তারা এজন্য আমরা উল্লেখ করবো যারা যাদের ব্যাপারে কোরআন সুননায় বলা হয়েছে নামের কথা বলা হয়েছে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয় এমন লোকদের কথা এখন উল্লেখ করেছে প্রথমত ওই সম্প্রদায়ের কথা বলবো যারা সুনার বিপরীতে চলেছে কোরআন এবং অর্থাৎ বিপরীতে অর্থাৎ তারা ফের বিভিন্ন ফের কাবাজিতে লিপ্ত হয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত যুক্ত হয়েছে সরিয়াত বিরোধী সঠিক পথ সেরাতে মুস্তাকিমের পথে চলার কথা ছিল না চলে ভিন্ন ভিন্ন চড়াই পথে গুপ্ত পথে তারা চলাফিলা করেছে দলে বিভক্ত হয়ে গেছে সেই সে তাদের সম্পর্কে রসুলুল্লাহম ঘোষণা করেছেন যে এরা জাহার নামে যাবে কিন্তু চিরস্থায়ী হবে বলে নাই এদের সম্পর্কে এরা ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের ব্যাপারে রসুল্লা সাল্লাস্লাম বলছেন জাহানামের ধমক তাদের দিয়েছেন এই এদের মধ্যে প্রথম হচ্ছে আমরা বলেছিলাম যারা রসুল্লাহ আসলামের সুন্না বিরোধী আহলসূল জামাতের মত বিরোধী ভিন্ন কোনো দল মত বিভিন্নভাবে ভাগ ভাগ হয়ে গেছে যেমন কেউ শিয়া হয়েছে যেমন কেউ খারেদি হয়ে গেছে কেউ রাফিদি হয়ে গেছে কেউ মোয়াজ হয়ে গেছে কেউ জাহামিয়া হয়ে গেছে কেউ কাররামিযা হয়ে গেছে এইভাবে যুগে যুগে যারা ইসলাম থেকে বের হয়ে যায়নি তবে ইসলামের বিভিন্ন মূল যে স্রোত মূল শ্রোতাকে ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন পথ এবং মতে বিভক্ত হয়েছে এদের ব্যাপারে রসুল্লাহ আসলাম বলেছেন আলা আহলা ইনামান কাবলাকুম আহেল কিতাব ইফতারাকু আয়লা সিন্তাই মিল্লা জেনে রাখো মারবিনাজ বর্ণী তিনি বলেছেন রসুল্লাহ আসলাম আমাদের মধ্যে দাঁড়ালেন তিনি আমাদের মধ্যে দাঁড়িয়েছেন খোদ বাদিতে ভাষণ দিয়ে তিনি বলেছেন সাবধান ইনামান কাবলাকুম তোমাদের তোমাদের পূর্বে যারা ছিল আহেল কিতাবদের ইফতার আকু আয়লা সিনতাইক মিল্লা তারা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে ওয়াঈ মিল্লা সাতাফত সালাত এই জাতি তারা তিহাত্তরটি দলে বিভক্ত হবে সিনতান্নার এদের মধ্যে বাহাত্তরটি দল যাহার নামে যাবে ওয়াহাদনা আর একটি জান্নাতে যাবে আর সেটি হচ্ছে কারা ওহিয়াল জামা যারা জামায়াতের অনুসরণ করবে জামায়াত জামাত উত্তর সাহবা ইকরামকে যারা অনুসরণ করে চলবে এরা হলো জামা জামায়াত্তরের এই নহে যে কোন নির্দিষ্ট দল व को मत इय बर जमा बोलते बोझाना जरा रसल्लाह सल्लासम सहबा जो पथेलो ये एकताबद्ध मत नीति से जन होंक जदिव ता एक हक यहा हादीशी सही विभिन्न भावे हादीशी वर्णित हो, हो। भी भी इमाम जहाबादीशी सही हाक एम हादीशी के वर्णना कर सही वर्णाते छाड़ा अने परी पूर्वी अनेक हादेश सही मैंने जे यहा हिस्ट्री सही एर माध्यम बोझा गया जरा यह भाव भागे भाग दल विभक्त कर फिल्म उम्मतर मध्य एवं सही पथे थी सही मत थकबेना साहबाय ग्रामेर पथाए थक ता जो पथ रेखे गेस पथे थकन्न दल विभक्त भिन्न भिन्न गोष्ठी विभक्त हो जाए सम्प्रदाय विभक्त हो जा जहां नामे जाटार सोल्ला सल्लाम भविष्यवाणी द्वित आकटी गोष्ठी आ जान नामे जाने कारिमी घोषणा कर এবং রসুল ইসলাম হাদিসে ঘোষণা করা হয়েছে এরা হচ্ছে ওই গোষ্ঠী যারা হিজরত করার প্রয়োজন ছিল কিন্তু সেখান থেকে হিজরত করেনি মনে রাখতে হবে কোনো মুসলিমের জন্য জায়জ নেই এমন কাফের দেশে অবস্থান করা যেখানে অবস্থান করলে তুই ইমান নষ্ট হবে তার ইমান নষ্ট হবে তার পরিবার ইমান নষ্ট হবে অথবা প্রজন্ম প্রজন্ম নষ্ট হয়ে যায় পরবর্তী প্রজন্ম এমন দেশে অবস্থান করা ইসলাম কখনো অনুমোদন করে নাই রসুল্লাহ ইসলাম বলেছেনী জাহান্ন এবং জাহ্নাতি এবং জাহান্ন আগুন একসাথে অর্থাৎ কাফের এবং ইমানদার আগুন একসাথে উপরে উঠতে পারে না দুইটা দেখা যেতে পারে না রসোল্লা সাল্লা বলেছেন আরও বলেছেন আনা বারি ও আনা বারি ওমান ইয়েসকুন বাঈনা জহার আনা ইল মুশ্রিক আমি অত্যন্ত সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে অমুক্তি ঘোষণা করছি সম্পর্ক ছুটি ঘোষণা করছি एम प्रत्येक मुस्लिम मुस्लिम काफेर मध्य अवस्थान करें शरीय दृष्टिभंगी हम कौन ईमान रक्षा चलते ना क्यों इमान नहीं थे तो उचित होने दिखा हिजरत कर चले जावा काफे जावा दूर क्या काफर मजखने अवस्थान करना नहीं अथच आज एर विपरीत हनेक मानु मुस्लिम देश के हिजत कर का काफर देशे जावर्ती प्रजन्म नष्ट कर निजेरा ईमान हरा हेखने अवस्थान निजे ईमान के बनष्टा कर কোরআন এবং সুনন্যায় দেখা গেছে যারাই এরকম কাফেরদের সাথে থাকবে ইজ্জত করবে না অর্থাৎ কাফের দেশে থাকবে ইমান আমল রক্ষা হোক কি না হোক তাদের কোনো চিন্তাভাবনা নেই এরকম লোকদের ব্যাপারে কোরআন এবং সুনায় কঠিন সাবধানের উচ্চারণ করা হয়েছে এবং তাদেরকে জাহান নামের সুসংবাদ শোনানো হয়েছে এই আল্লাহ তালা তাদের কোনো উজর গ্রহণ করবেন না কারণ তাদেরকে কষ্ট দিয়ে তাদের কষ্ট দিয়ে তাদের মৃত্যু দেওয়া হবে এই কষ্ট এই হবে যে তারা কেন হক গ্রহণ করল না তারা কেন হকের পথে দৌড়াল না কেন হককে ঠিক রাখার জন্য হিজরত করল না এই তাদের উপর শাস্তি আপতিত হবে কোরআন আল্লাহ নিশ্চয়ই যাদেরকে ফেরেশ এমন অবস্থা তাদেরকে তাদের রুহরণ করে যখন দুনিয়ার বুকে নির্যাতিত ছিলাম তাকুন আব্দুল্লাহা তখন ফিরে তারা বলবেন আল্লাহর দুনিয়া কি প্রস্তুত ছিল না বা তুহা যে রুফিয়া ফালে থাকেন তোমরা করতে বা উলিয়ায় তাদের পরিণাম হচ্ছে ঠিকানা হবে জাহান্নার মধ্যে কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। প্রত্যাবর্তনস্থল ইল মুস্তাহিন তবে সে সমস্ত সেই সমস্ত নিগৃহীত নির্যাতিত দলগুলো মিনার রিজায়াল এবং নিসাইন যারা পুরুষ এবং নারী এবং ছোট বাচ্চা যাদের লাই স্থিতি না হলে তান তারা সফর করা অথবা হিজত করার সুযোগ তাদের হাতে নাই নেয় ভাবে তারা কোনো পথ পাচ্ছিল না ওলাহত্তা দুনা সাবিল এবং রাস্তাও তারা চিনেনা না এ সমস্ত লোকের কালা ওজোর মধ্যে রেখেছেন অর্থাৎ এর বাইরে যারা সমর্থ হিজরত করতে সমর্থ তারা যদি কোনো কোনো কু কাফের দেশে অবস্থান করে ইমান আমল আমমান বা আমদ যেখানে পরিপূর্ণভাবে পালন করা যায় না এমন দেশে অবস্থান করে তাহলে তারা যাহা নামে যাবে বলে কোরআন ক্যারিম ঘোষণা করা হয়েছে এবং তাদের কোনো তারা তারা আল্লাহর পথে বের হতে পারতো আল্লাহর পথে চলে যেতে পারতো আল্লাহর যেখানে ইসলাম প্রচার প্রসার করা যায় যেখানে ইসলামের বাণী অনুসারে আমল করা যায় এমন দেশে যেতে পারতো তারপরে তারা যায়নি তাদের শাস্তি तर शि जानाम आल घोषणा कर श्रेणी सम्पर्क तेक श्रेणी श्रेणी आ रा जहां नामे जा चिरस्थायी भाव नए ईमान आसे कहाने जाए कुरान करिमी आल्ला तालह घोषणा कर रसल्लासम तरह हादिसे से तरा हे जरा तचार कार्ये जुलुम कर अन्या मानुष के आघात अन्न मानुषुलूम कर जुलूम कर जरा जआलेम जारा, जारा, जारा, जारा এদের ব্যাপারে রসুল্লাহাম যে ঘোষণা করছেন আল্লাহ তালা কোরআন কারিমও তাদেরকে জাহানাই বলে ঘোষণা করেছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে ইশাল্লাহ এই বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আকর জলিল্লাহ বিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি